কাল সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহ রসুলের উপর সাল্ল আলহাল্লাম হালাল হারামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরক শিরক সবচেয়ে বড় পাপ শির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় শির করলে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আমাদের অবগতিত থাকা ভালো হবে যে দুনিয়াতে দুটা পাপ আছে যে পাপ দুইটা মানুষের দুনিয়াতেই ক্ষতি করে অনেক পাপ দুনিয়াতে ক্ষতি করে না কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে এই পাপ দুটি মানুষের দনিয়াতেও ক্ষতি করে পরকালও ক্ষতি করে আর এই পাপ দুটি হারাম তার একটা পাপের নাম হচ্ছে শিরক আর একটা পাপের নাম হচ্ছে বিদাত শির্ক করলে অতীতের নেকি নষ্ট হয় আর বিদাত করলে কোনো এ বাদাত কবুল হয় না আর বিদাত করলে আল্লা রাসুলকে উপেক্ষা করা হয় তাহলে শির চলে পিছনের দিকে আর বিদাত চলে সামনের দিকে শির্ক পিছনের নেকিকে নষ্ট করে দুইটাই মহাপাপ তার শির্ক সবচেয়ে বড় পাপ লোকমানে ছেলেকে বলেন তুমি আল্লাহর সাথে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আপনি যদি সেরেক করেন তাহলে আপনারও নেকি নষ্ট হয়ে যাবে আল্লাহতালা বলেন লাও আশ্রু হাবেতা তারা যদি করে তাহলে তাদের যেসব নেকি রয়েছে সেক্রম্লাহ আলাই নিশ্চয় কোনো ব্যক্তি যদি সেরেক করে তাহলে আল্লাহতাল তার উপরে জান্নাতকে হারাম করে দেন আর তার থাকার জায়গা হয় জাহান্নাম শির্কের পরিণাম হচ্ছে তার জান্নাত হারাম তার থাকার স্থান জাহান্নাম আল্লাহ তাল্লা শির্ক ব্যতীত যত পাপ আছে সব পাপই ক্ষমা করবেন বিচারের কাঠ গড়াতে ইনশাল্লাহ কিন্তু শেরেকের পাপ ক্ষমা করবেন না সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহ তালা শেরেকের উপরে যেসব বিধান পেশ করেছেন এসব বিধানগুলি সংক্ষিপ্তভাবে জানছিলাম এতে আমরা যা জানছি তাতে শির্ক অতীতের নেকিকে নষ্ট করে দেয় এবং শির্ক এমন একটি পাপ যেই পাপ থেকে গেলে আল্লাহ আল্লাহতাল বিচারের মাঠে তাকে ক্ষমা করবেন না রাসুল সাল আলী আসাল্লাম একদা বলেন যে আল্লাহ আল্লাহতাল বললেন বিচারের মাঠে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আর যদি তোমাদের সেরে কি পাপ না থাকে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আল্লাহ হুসাম সম্মানিত দর্শক আমরা কি আল্লাহ রাসলের এই বাক্যটা হাদিসে কুদ্সি বুঝতে পারছি শির যে কত বড় পাপ যে পরকালের জন্য কত বড় প্রতিবন্ধক যে জান্নাত না পাওয়ার জন্য কত বড় প্রতিবন্ধক তা এই বাক্যই স্পষ্ট কিন্তু আমরা আসলে জনগণের কাছে বিষয়টি স্পষ্ট করে পেশ করতে পারছি না আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে বলবেন আদম সন্তান আকাশ জমিন পরিমাণ যদি তোমরা পাপ নিয়ে উপস্থিত হও আর যদি কোনো সেরেকি পাপ না থাকে তাহলে আমি সব পাপ ক্ষমা করে দেব দেখুন সমন্বিত দর্শক মন্ডলী শেরেকের পাপের বিষয়টি কেমন রাসুল সাল আলী ওসাল্লাম একোদা বলেন যে মানুষের ধ্বংস হওয়ার জন্য বড় বড় সাতটি পাপ রয়েছে যেই পাপের কারণে মানুষ পরকাল হারাবে তার এক নম্বর পাপ হচ্ছে আর আল্লাহর সাথে সেরেক করা দুই নম্বর পাপ হচ্ছে অশের জাদু করা তিন নম্বর পাপ হচ্ছে কাতুল নাফস মানুষকে অন্যায়ভাবে হত্যা করা চার নম্বর পাপ হচ্ছে আকলো রেবা সুদ খাওয়া পাঁচ নম্বর পাপ হচ্ছে আকলো মালিল এতিম এতিমের সম্পদকে ভক্ষণ করা ছয় নম্বর পাপ হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বর পাপ হচ্ছে সতি সাধ্য নারীর প্রতি অপবাদ লাগানো সম্মানিত দর্শক মন্ডলী এখানে আল্লাহর নবী সাতটি বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন তার এক নম্বরে রয়েছে সিরক সিরক করলে মানুষের পরকাল হারিয়ে যাবে আব্দুল আমরো রাজিয়াল বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল এশরক বি আল্লাহরের সাথে দ্বিতীয় পাপ হচ্ছে কল জুড়ে সাক্ষী দেওয়া সম্মানিত হাদিসে বুঝতে পারছি যে সিরিয়ালে পাপ হিসেবে এক নম্বর পাপ সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরখ আবুহার তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান মাতা লম ইশরিক বিল্লা কোনো ব্যক্তি যদি মারা যায় সেরেক যদি না করে তাহলে তিনি বলেন মান মাতা কোন ব্যক্তি গেল। কোনো আল্লাহর সাথে সেরেক করল না দাখালাল খাল তাহলে সে জান্নাতে যাবে মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্রহাদিসে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শেরকের পরিণাম জাহান্ন আর শির্ক থেকে মুক্ত থাকার পরিণাম হলো জান্নাত শির্ক থেকে মুক্ত থাকার পরিণাম হলো জান্নাত আর শির্কের পরিণতি হল জাহান্ন আব্দুলি মা সৌদ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আই একবার সবচেয়ে বড় পাপ কোনটি তা আল্লাহ রসুল বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে এমতো অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আর আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটাই সবচেয়ে বড় পাপ জিজ্ঞাসা করার বলছেন আল্লাহ রে বড় পাপ কোনটি তখন আল্লাহ নবী বললেন যে আন্তলা কাশিয়া তায়াতাম মাক খাদ্যের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে এটা হলো দ্বিতীয় মহাপাপ আমরা এখন সুখী সংসার নিয়ে ব্যস্ত একটা ছেলে একটা মেয়ে হচ্ছে যথেষ্ট এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত মহাপাপের সাথে সাথে এতে ইহকালীনও ক্ষতি পরকালীনও ক্ষতি ইহকালের ক্ষতি হচ্ছে যে ছেলে কম হলে সম্পদ কম হবে উপার্জনের গতি কম হবে ছেলে বেশি হলে উপার্জনের প্রযুক্তি বেশি হবে পয়সা বেশি হবে আর এমনিতে সবাই ধনী হয়ে যাবে কথা তো আল্লাহ রসুল মানুষ যদি একেবারে বসে থাকার চলার জায়গা না পায় তবুও মানুষ ধনী হবে এ কথা তো আল্লাহ নবী বলছেন কাজেই সংসার সুখী হোক এ আশায় একটা ছেলে নেওয়া একটা মেয়ে নেওয়া একটা একটা নেহায় তন্যায় কাজ যত সন্তানকে কমানো হচ্ছে এটা খাদ্যের ভয়ে কমানো হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা খাদ্যের ভয়ে সন্তান কম নিব এটা আমাদের আদৌ ঠিক হবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আমরা পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসল সাল আলি সাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম ও বিউটি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 আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী একটা হাদিস আল্লাহ রসুল মহাপাপ তিনটে বলে উল্লেখ করে প্রথম পাপকে তিনি বলেছেন যে শির্ক সবচেয়ে বড় পাপ তারপর তিনি বলেছেন যে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ আমরা এ হাদিসের সার্বর্ব বুঝতে চাইলে আমাদের দেশের প্রত্যেকটা পরিবারই মনে হয় এই পাপের অন্তর্ভুক্ত আমরা তো দেখছি প্রায় মানুষই এখন ছেলে মেয়ে কম নিতে চাচ্ছি এটাই যেন আমাদের একটা নীতি হয়ে গেছে অথচ আপনারা নিজেরা তো আট দশ ভাই বোন আমরা নিজেরা ওইরূপী আল্লাহ তো আমাদের রুজি দিয়েছেন এর পরেও দেখা যাচ্ছে যে আমাদের মা চাচিরা এতগুলো ছেলে মেয়ে হওয়ার পরেও মেহমানকে খাওয়াতে পারতো মিসকিনকে খাওয়াতে পারত দিনমজুর যারা থাকতো তাদেরকে খাওয়াতে পারতো তাদের আল্লাহ কাজে বরকত দিতেন আর এখন আমাদের ছেলে মেয়ে কম একজন মেহমান আসলে আমাদের স্ত্রী আপনার স্ত্রী মেহমানকে দেখলেই সে ভারী হয়ে যায় তার জন্য রান্না বান্না সে করতে রাজি নয় দেখুন আল্লাহ রসুলের পদ্ধতি ফেল করলে পদ্ধতি ছেড়ে দিলে আল্লাহর রাসুলের দেওয়া আদর্শ গ্রহণ না করলে বিপদ এমনিতে নেমে আসবে আল্লাহ নবী বলছেন যে দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা তারপরে তিনি বললেন তৃতীয় মহাপাপ হচ্ছে প্রতিবেশীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়া অশ্লীল কাজে লিপ্ত হওয়া সব বড় পাপ কিন্তু এখানে আল্লাহ নবী বললেন এই জন্য যে প্রতিবেশী তো এমনিতে আপনার অধীনে থাকবে ও আমানত আপনার প্রতিবেশী একজন মহিলা তার স্বামী বাড়িতে নেই আপনি তাকে দেখাশোনা করবেন এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে নীতি তো আপনি এখন যদি তার সাথে অন্যায় করেন তাহলে এটা ডবল অন্যায় হলো একটা হলো আমানতের খিয়ানো আর একটা হলো এই অন্যায় এই জন্য আল্লাহ এখানে বলছেন যে প্রতিবেশীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়া তৃতীয় মহাপ আমরা বলছিলাম সবচেয়ে বড় পাপ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু শির্ক দেখি কিভাবে সির্ক হয় সাল্লাই বেয়াদ হালকা আল্লাহর নবী কোদা একজন মানুষের হাতে একটা তামার বালা দেখলেন দেখে বললেন এটা কি লোকটা বলল আমার শরীরে দুর্বলতা রয়েছে এই এটা ব্যবহার করছি আল্লাহ রসুল বললেন শোনো তুমি এটা খুলে ফেল যদি এটা তোমার হাতে থেকে যায় আর তুমি যদি এ অবস্থায় মারা যাও তাহলে বিচারের মাঠে তুমি জান্নাত লাভ করতে পারবে না সম্মানিত দর্শক মণ্ডলী, অসুখ ভালো হওয়ার আশাই হাতে বালা ব্যবহার করা শির্ক রাসুল সাল্লাসাল্লাম বলছেন ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করার কোনো কৌশল শির কোরান এবং হাদিস দিয়ে ঝাড় ফুঁক করলে তা শির্ক হবে না অন্যায় হবে না আমরা কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত পড়ে আপনাকে পানি পড়ে দেয় তেল পড়ে দেয় हादीर पड़े तेल पोड़े पानी पड़े एटी हादीश द्वारा प्रमाणित आज तबी कल शरकु मदुली शेर सम्मानित दर्शक मंडल ये वाक्यूब जरूरी आल्लासल्लामीमा फाक কেউ যদি তাবিজ ঝোলাই তাহলে সে সেরেক করলো আজমির থেকে গিয়ে অষ্ট দিয়ে আংটি বানালো আর সে আংটি আমি হাতে রাখলাম আঙ্গুলে দিলাম। আমার হবে বলে আবার এমন যে তাকে খুলে ফেলা যাবে না খুলে ফেললেই সে রোগ আবার ফিরে আসবে দেখেন কেমন কৌশল যেন এই মানুষ আর কোনোদিন মুসলমান না হতে পারে যতদিন পর্যন্ত তার আঙ্গুলে থাকবে ততদিন পর্যন্ত সেরে কি আমলে আছে সেরেক করছে কোরআন মাজিদের আয়াত লিখে ঢুকিয়ে আমার গলায় থেকে যায় আপনারা এটা একটু ভারী মনে করেন না কোরআন মাজিদ কি মানুষের পেশাবখানায় পায়খানায় এই অন্যায় স্থানে যাওয়ার জন্য এসেছে এতে তো আরো কোরআন মাসিদকে অপমান করা হচ্ছে এতে ডবল পাপ হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী মাদুলি সেরে মাদুলি ব্যবহার করা হারাম। মাদুলি ব্যবহার করলে মানুষের কবল হবে না সব বাতিল যাবে যাবে। এবার পরের বাক্যে বললেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পথ অবলম্বন করা হচ্ছে শিরক আমরা তো দেখি অনেক সময় পেপার পত্রিকায় যে অনেক মহিলার অনেক পুরুষের ছবি দেওয়া থাকে আর নিচে লেখা থাকে যে এখানে মানুষের সমাধা এখানে মানুষ যেটা চাই সেটা পাওয়া যায় মনের মতো জিনিস পাওয়া যায় জালেক ওই মহিলাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিতে পারবে আল্লাহ বলছেন আল্লাহর এটা একটা নিদর্শন যে তোমাদের মধ্য থেকেই আল্লাহ আল্লাহতালা তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছে অজ্জা আলাপ এবং আল্লাহতালা করে দিয়েছেন स्वामी स्त्री माझे तुम्हारे माझे एक भातृत भालाबा जे दिन विवाह कालेमा से दिन आल्ला स्वामी स्त्री मध्य भिन्न धरण भलोबाशा सृष्टि एक जन आक छा कि बुझेना ये भलोबासा स्वमी जमन अकृत्रिम भाव स्त्री के प्रेम दीते चाय ठीक तेमी स्त्रीय नारी सुलभ आचरणे স্বামীর প্রতি আসক্ত হয়ে স্বামীর এই অকৃত্রিম প্রেমকে গ্রহণ করতে চায়। এটা আল্লাহ বিবাহের দিন তৈরি করে দিয়েছে আর এই ভালোবাসা একজন ওই মহিলার কাছে গিয়ে নিতে হবে একজন ওই গণকের কাছে গিয়ে নিতে হবে সম্মানিত দর্শক মন্ডলী দেখুন এই কাজ হচ্ছে সেরে রাসুল সাল্লাসাল্লাম বলেন মানে কেউ যদি আল্লাহ ছাড়া। অন্যের নামে কসম করে তাহলে সে সেরেক করল আমাদের দেশে এটা খুব বেশি ব্যবহার হয় কেউ বলে মায়ের কসম কেউ বলে ছেলের মাথায় হা দিয়ে কসম করছি টাকা নিনি। কেউ বলে যে মসজিদে গিয়ে কসম করছি আমি এ কাজ করিনি মানুষ এগুলো করছে এগুলো সেরেক অনেক সেরেক এভাবে কুসংস্কার হিসেবে আমাদের দেশে চালু আছে অনেকে বলে যে হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে অনেকেই বলে ঘরের উপরে কাক ডাকলে কেউ আসবে এইগুলো সেরেক সম্মানিত দর্শক মণ্ডলী এগুলো হচ্ছে কুসংস্কার তুলসী গাছ তুলে ফেলা যায় না ভেঙে ফেলা যায় না এই মন্তব্য সেরেক সম্মানিত দর্শক মণ্ডলী এগুলো আমাদের দেশে কুসংস্কার রয়েছে এগুলো আমাদের ত্যাগ করতে হবে মাঝি ভালো তাই নৌকা ডোবলো না এটা সেরেক ড্রাইভার ভালোতায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এটা সেরেক আপনার ডাক্তার ভালোতায় বাচ্চা বেঁচে গেল এটা সেরেক আমরা অনেক সময় বলে থাকি যে আমার ছেলে যদি অমুক গাড়িতে উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না বেঁচে যেত ছেলেটা ভুল করলো তো এই ধারণাও সেরেক এটা হচ্ছে তাক দিকে অস্বীকার করা আমাদের দেশে আছে আমাদের মাচাচিরাও বলে যে জম জমা কলা খেতে হবে না জমা কলা খেলে যমৎ সন্তান হতে পারে দেখেন তো কথাটা কি কোনো সময় ভেবেছেন কথাটা কত জটিল আসলে তো জমৎ সন্তান দিতে পারেনা আল্লাহ তো চাচি বলছেন যে জমজ সন্তান দিতে পারে কলা নতো কত বড় অন্যায় কথা ধানের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না এসব মন্তব্য সেরে রাতে লহাহাতে করে বের হতে হবে গ্রামে পল্লী অঞ্চলে আছে ছেলে মেয়ে বাচ্চা সন্তান প্রসব হলে মাকে লহ হাতেরা বের হতে হবে নইলে তার বাচ্চার ক্ষতি হতে পারে এসব আশঙ্কা সেরেক এদেশের মাটিতে অসংখ্য সেরেক রয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেন মান আতা কালা আর যদি কোনো গণকের কাছে যায় গণকের বলা কথাকে যদি বিশ্বাস করে তাহলে সেরেক হবে সম্মানিত দর্শক মন্ডলী গণকের কাছে গিয়ে যদি তার কথাটা জিজ্ঞাসা করে তাহলে করন মসজিদকে অস্বীকার করা হবে তার এ বাদাত কবুল হবে না টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে সেরেক হবে হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে সেরেক হবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে সেরেক হবে দেশের মাটিতে অনেক সেরেকের পথ পন্থা রয়েছে তার মধ্যে একটা আমাদের দেশে যেটা খুব বেশি কঠিন ও জটিল হয়ে আসছে সেটা হচ্ছে মূর্তিকে সম্মান করা কবরকে সিজ দেয় করা কবরকে মূল্যায়ন করা নজুল্লাহম জালেক কবরের কাছে কিছু চাওয়া এটা মহাপাপ কবরের ব্যক্তি কিছু দিতে পারে না কবরকে সম্মান করা কবরের কাছে কিছু চাওয়া সেটা যে ব্যক্তির হোক না কেন কবরের ব্যক্তির জন্য ক্ষমা চাইতে যেতে পারে তাছাড়া পৃথিবীর মানুষ তার কল্যাণের জন্য যেতে পারে না জেলেই পাপ হবে এবং কোন দিবসকে মূল্যায়ন করাও সে অন্তর্ভুক্ত আল্লাহর নবী মক্কা থেকে মদিনে আসলেন এসে দেখলেন যে তারা দুইটা দিনকে মূল্যায়ন করছে সেই দিনে তারা আনন্দ ফুর্তি করছে তা আল্লা নবী বললেন যে কি ব্যাপার তোমরা এই দিনে আনন্দ ফুর্তি করো তারা বললেন যে আমরা আগে থেকে এই দুই দিনকে মূল্যায়ন করি তো আল্লাহ রসুল বললেন যে আল্লাহ ওই দুই দিন বাতিল করে দিয়ে আরো দুই দিন দিয়েছেন তার একটা নাম ঈদুল আজহা আর একটা নাম ঈদুল ফিত্র সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী তো বললেন না যে তোমাদের ছিল আগে থেকে দুই দিন আর আমি দিলাম দুই দিন এ হলো চার দিন দিবসকে মূল্যায়নের জন্য আল্লাহ রসুল চার করলেন না আল্লাহ রসুল মদিনে গিয়ে বললেন শোনো তোমরা যে দুই দিনকে মূল্যায়ন করতে সেই দুই দিন বাতিল করে দিলাম আমি যে দুই দিনের কথা বলছি তোমরা সেই দুই দিনকে মূল্যায়ন করো এই দুই দিনে আনন্দ ফুর্তি করো সম্মানিত দর্শক মন্ডলী কেমত পর্যন্ত আর কোন তৃতীয় দিন মূল্যায়নের হবে না মোল্লায়ন করলেই সে মূল্যায়ন ছিল আল্লাহ সেটা মানুষের জন্য হয়ে যাবে সে মোল্লায়ন করতে আল্লাহ বলেননি তার অতএবের অন্তর্ভুক্ত হবে পহিল বৈশাখ হোক ষোলো ডিসেম্বর হোক ছাবিশেব্রুয়ারি হোক জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক যত দিবস আছে মূল্যায়নের জন্য সব শেরকের অন্তর্ভুক্ত হবে এবং এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শিরক মহাপিত দর্শক মন্ডলী যেসব আমলে যেসব কথাতে শির্ক হবে সেগুলি আমাদেরকে ত্যাগ করতে হবে নইলে আমাদের অতীতের নেকি নষ্ট হয়ে যাবে আমরা আশাবাদী যে বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি আমরা শির থেকে বাঁচব ছবি মূর্তিকে মূল্যায়ন করব না পিতার মূর্তিকে মূল্যায়ন করব না পিতার ছবিকে মূল্যায়ন করব না কবরকে এভাবে মূল্যায়ন করব না এবং যেটা শির্ক সেটাকে ত্যাগ করার চেষ্টা করি সির করলে অতীতের নীকে নষ্ট হয়ে যায় সির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় আল্লাহ তুমি তুমি বড় বড় আমাদেরকে শিরকের মতো মহাপাত থেকে রক্ষা করো তুমি আমাদের পরকাল রক্ষা করো তুমি আমাদেরকে একটা সুপদ দান করো যাতে করে আমরা হক পেতে পারি এ দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট ইউকে। पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता इमेल कर समाधान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 जारणलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सतटदेश